لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن من يهده الله ومن يضلل فلا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 وارث صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم تو هو لنؤيئ عن أيهم همكنون نعلمكم আজকে উনত্রিশের অন্তান পূজা পয়া উনত্রিশ তপর আজকে এই বত্রিশ আজকে সন্ধ্যায় যদি চাল দেখা যায় তো না যায় পরশুদিন নিশ্চিতভাবে কারণ আর ওই মাছ কখনো আচার্য হয় আবার একত্রিত হয় কান্তের মাছ হয়ত্রিজে হবে? দুই ইন্টার পাশে আমি দেয় वो खुदा से, तो कारण त्रिश तारीख चाद उड़े ग्रीस तारीख ना चाद उ ग रुदारा का आराम चार हो रहा है टीपा हो सबसे रास्ते एक एक नियम जबरिस्तर रुदार आजी देख কিন্তু আল্লাহ তালা পূর্ণ তিন দিনের আমি বলছিলাম আল্লাহ এটা হয়তো চলে যাবে আর একটা দিন পারি আল্লা এলেনে আছে পাইব কি না পাইব হবে কি না হবে আল্লাহ আবহাওয়া কিন্তু অনেক বক্তব্য করে এগুলো করে তারা বলে এত দ্বিতীয়া পাইবে সুতরাং কাজ দেখা द्वितिया अल्प कह रहे सूतरा उन्तीस तारीख चाप देखा नहीं आबादा कितना एक बोले बोले ना तो बंद कैक मासागर सरिया चाप देखा सम्भवना नहीं তোমার অধিকার কাছে দায়িত্ব দায়িত্ব হৃদয় না পাইলে তাইলে একদিন না পিরিশ তারিখ আর কাজ সালা করা দরকার নেই তিরিশ আমরা হৃদয় পর দরকার নেই কি হবে ঈদ তো এই রহমান পত্র যার লতারা আমাদের জন্য ঈদ দিলেন এটা শেষ প্রাণ আমি গত জোয়া তো বলেছি আজকে আবারও যে কথাটা হাতে আছে তাই আমাদের সন্ধ্যা বা এখন কালকে আপনি অন্তর কেউ যেতে পারেন আল্লাহ আমি তুমি অন্যাস দিচ্ছিলেন সে হাশা দেখতে পারিনি তোমার বার্তারা যেভাবে सन्दान कोई करता दुर्बलता पसंद करो পছন্দ একটা দোয়ার পথে পাওয়া যায় মা আয়তার স্মৃতি কারণ যে লগা দুদূর বিঘাটা আমি যদি পাই কোনো জানতে পারি নাই পদর কোনো করে নদী আয়াবহিন <telef Pacific accent rackecur> <ive> <fire> উদ্দেশ্য জানলা তুমি ক্ষমা কালী আপু মানে ক্ষমা কাজ তো আপ ক্ষমা বাবাকে তুমি সুতরাং আমাকে ক্ষমা করে দাও আপনি আমি নিজের ভাষায় ক্ষমা চাওয়া আর আল্লাহ আপনার কোনো আপনার ভাই আমি আগে সব কাজে হে লিখেছি আপনার থেকে আল্লা ড্রাফ করে দিয়ে এর ভিতরে আসে আল্লাহ তুমি ক্ষমা করা যাও এই যে আজকের দিন বা কালকে দিন যখন আসে আমরা মুখে হোক অন্তরে হোক আল্লাহ কিন্তু তাহলে আল্লাহ তালা বাড়া যাব বরাদ্দ করে দরাদ করে দেবে আল্লাহ তো বাহানো চাই ওটা বরাদ্দ কিন্তু করতে আল্লাহ আল্লাহ উপযুক্ত না আল্লাহ চাইলে আমি এত সুন্দর তারা করতে বছর আল্লাহ তাহলে আল্লাহ কষ্ট হয় বান্দার পক্ষ থেকে আল্লাহ যাতে বরস্তের কোনো অভাব আছে কোন অভাব সবাই নিয়ম হলো যার সাথে অভাব নেই তাকে সেটা দিলে मूल्यन जाने दिले मूल्यान जो अनेक लोक चले गलिका मेहमान तारी चल जब धनी लोकना तर ग অনেক আজকে সুযোগ গরিব থাকে না অমুক সারুক সমুক ভর্তা কাশি মাছের ভর্তা যেগুলো বেশি একটা খাবার কফি ফাইজা এগুলোর ব্যবস্থা করব খুশি হয়েছে সব ভর্তা পায় তো পায় না খুব पार <laughs> ना एक रहे है हाथीर मास्मारित ज महा এই মহাপদটা আসতে ছায়া রে বহু হাতিয়ার এই মহাপদ পারে তো এই হাতিয়ার বাসের লিখতে যাতে যে কোনো জিনিস মাঠে দিতে পারে আবার টাকাও দিতে পারে কিন্তু লিখতে টাকা দেওয়া অবস্থা কেন জিনিস দিল হইতে পারে তার প্রয়োজন নেই টাকা দিলে তার বিশেষ কোনো প্রয়োজন নেই এটা ভালো ধরনের ছিল তার না ওটা পূরণ করতে পারে। আজকে সবটাই কিন্তু বুদ্ধিভাবে চাষ করতে বিচক্ষণে চাষ করিয়া কথা বলতে আসবে খুশি করার উপায় নেই এল্লা তা দুনিয়াকে বিশাল ধরে এক্সাম্পল ধরে আল্লাহ খুশি করল্লা কে নেই বয়স্ক এটা আল্লাহ নেই আল্লাহ কার কাছে নিজেকে মেটাই দিবে আরেক সকল আল্লাহ নিজেকে দিবে এগুলো আমার নেই যাতে কোনো মানুষ এইগুলো দেয় তাহলে মহাপুশি হয় আপনার ভিতরে টাকা পোসায় আপনার কিছু কাজে আছে বেকার হয়ে যাবে স্কলার করে কিছু হয় না হয় বলছেন কথা তুলিয়ানের ওই তুলিয়ানি আসলে আপনি না দুই নম্বর ফেল করল আর দুই নম্বর মাস্টার যদি বাস্তরে দিতে পারে মাস্টারের দয়া থেকে আল্লাহ দয়া অনেক আপনার আমার জন্য করে থাকি তের আনা করে থাকি আট করে থাকি আল্লাহ এই জন্য আমি গত করছি এত যে সময় আসে আছে ওকে হোক মাস্টরে আমরা আল্লাহ অনুভব করবো রাত্রা রে আসে করতে পারলাম না তারা কোনো হাত হাত করতে পারলাম না আমার সব ভুলে ভরা তুমি দয়া করে এটি দৌড় করে দাও করে দেব তিনি ইচ্ছা করলে সব পৌর করতে পারেন তার দরবারে কোনো সমস্যা এই দুটা একটা দিন যান তাহলে আমার কাছে বেশি বেশি অনুপ্ত হয় তো দরকার এগুলো সবচেয়ে জরুরি কর। দ্বিতীয় কথা আল্লাহ তালে এবার রামদানে আমাদেরকে আমি শুনতে বলছিলাম এক করলে প্রত্যেকটা পাওয়া তাকে দুই বছর এবার তাদের সহকার বিকেলে একটা তুরুজ আছে এটা বললে আশি বছর একখানে এবার তাদের সহকার আমি ঘন আমাদেরকে পাঁচ এমনি রহমত দিয়েছিল আল্লাহ দান করেছেন আমাদেরকে इंशाला तब मैं एक जमाना व्यक्ति खूब बार बारि बार नाम जुमकुल बेता जुमकुलेता वाले के फुटवार मेदेदा तो रमजान छेदे जुमहुलेटा बोलते फुटवार मध्य बाल পাওয়া যায় আমি তোর সাথে যাবি দশটা বছর দশ পনের বছর পড়ছি পনেরো বছর পড়ছি আর বছর পড়াইছি তার মানে তিরিশটা পনেরো পাঁচশো পাঁচশো लंडनिका सऊदी आरबेदेश नाम करते ही जो बेधा बोलते फतवार मध्य बोलते ना के अरे तो नाम है দুই রেখা নামা যদি আপনাকে বলা বাড়ি করা এটা যেহেতু এলাও করে না কোনো অস্তিত্ব নেই এটা জন্য এই আমি আপনাদের চেষ্টা যাতে কোনো দানের মধ্যে পড়ে আমরা সময় নষ্ট না করোনানাড়ি করা ঠিক না সে কোনো সরিয়াতের পরিবার না হজ্জা টুল ভেদা ফরিয়াতের বিদায় হয় আমরা ভাবিবেন জীবনে শেষ হবে হজ্জুর কিন্তু জমা তুলবে কোন পরিবেষা আমাদের এলে গুরুত্ব দিব না যেহেতু নেই ওটাকে গুরুত্ব দিলে ওটাকে আবার আসলে বেদাস আর বেদার তো শুধু গুণায় কবিল না বেদাস এমন এসে গুণা এর টিকিট তোবান হয় না नाम बैंक इन्सुरेंसान जरा लाभ खेती से हाल खेती है क्या कारण इसमी बैंक चलासे चाल चालान घोषणा दीड्रेड पार्सेंट इन चाल इसे लाभ दी হান্ড্রেড পার্সেন্ট হাল করতে পারবেন না এর জন্য কোন মুক্তি তারা এক ধাকায় প্রত্যেকের ছবি এই হুদুরা আমাদের বলিয়া বড় আমিও দেখছি ওদের ছবি একদম ছিলাম না এই আলেন কোন জায়গায় আছে বড় বড় ডাক্তারকে ফুটপাতে বসে দেখতে বড় মা বড় মাছ যারা আলো আছে তাদেরকে তো আমাদের যোগাযোগ আছে এই যে আলোচন ছবি দিল সেই ছবি দেওয়াটাই তো দলিল সেটা ছবি থাকতে দিবে আমি আমার ছবি তুলতে দিব আর আমার ছবি নিতে চাই ক্যামেরা দিয়েছে যেটা থাকে আমি থাকবো আপনার কিন্তু উপকার করতে পারি তাহলে এরা বলতে এরা বলা হবে আপনারা কি রকম আলাদেশ তিন চারটে আলা মত আছে না আলাম একদম গায়ে করে তাহলে তো যাই হোক এই আলেন ছবি তুলতে দিল এই প্রমাণ যে লোক কোন হৎকানে আলেন না কোন আলেন তখন আছে প্রমাণ হয় যে লোকটা আলেন না কোনো হৎকা নেওয়ালেন চব্বিশ ঘন্টা যেখানে শোনা গান কাজ্য মহিলাদের সৌন্দর্যের আরও মারাত্মক স্মার ছবি টাকা দিয়ে কিনতে বললো কিনতে পাওয়া যায় ওখানে হামেদ চিঠি দেওয়া কিনতে আর একজন নদী বারো হাজার টাকা কিনে নিয়ে আসবো না কিনতে পারে ধরে রাখে আগর দরে রাখে ধরে রাখে বললো এইর হাতে বিক্রি হয়েছে এদের কিন্তু কিছু চাপ হাত জমা নাই কিন্তু দরবারি মামলি পাওয়া গেছে সরকার রেডিওতে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে আলাদা প্রচনা করতে কোন হাত জন্ম নিয়ন্ত্রণ আছে আর এরা কথা কমাইছে আবাসের পড়া থাকতে অবকাশটা কম এই ঘরটা আলে আর জমালে আমি দেখলেই বুঝতে পার যারা সরকারের পক্ষে যারা হারাবকে হালাল করে এবং ধারাবকে হালাল করে এরা হল দিনের টাকা খাবিতে করা এই জন্য আসবে তাহলে ওলামা ও মাদা উচিত ব্যক্তি থাকে তারা রাষ্ট্রীয় অপেক্ষাতে ওলা বসে না ব্যক্তি সাবধান করার জন্য রাষ্ট্রীয় দলের সাথে মন্ত্রী মিনিটে উঠা বসা না করবে তৎপর দিনের খারাপ বাহক তাই না তখন তাদের সাথে উঠা বসা করতে দেখবা তখন বুধবার এই আর দিনের টাকা আবার হাবিব বলে দিয়ে গেছেন তা আলেন না দিনের টাকা টাকা করে পয়সা দরবারের লোকজন তারা কেউ তো করতে যাবে না আর গেলেও সে হরকারী থাকতে পারবে না চাকরিটি কিন্তু সরকারের অর্থগত ফটোয়া চলে যাবে ফটোয়া দিয়ে রাখছে তারা যতই মুসলমান মুসলমান রয়েছে করুন সমস্ত মানুষেরা ফটোয়া দিচ্ছে সেহেতু ফের কা না দিয়ে বলে বারো ইনাম মানে এরা এবং সেই ইনাম সম্পর্কে বলছে ওই ইনামের বর্তা নবীর অসুখের উপরে যাদের সাথে কিভাবে তাদের খানা কিভাবে খাবে কিন্তু সরকারের কাছে গেলে তো সব ও নামে হাসদানা সেগুলো ওনার ব্যাখ্যা দিয়ে গেছে এটা আমরা নাচিম ওনাকে উনার সময় রাত্রা চিফ জাস্টিস উনি এই পথ নেন শেষ পর্যন্ত বাস্তা নারাজ হয়ে ওনাকে জেলেন জেলে গেছে সরকারের পথ নেন এবং শেষ মধ্যে ওনাকে বিস্পান করে করে দেওয়া হয় উনি অবস্থান থেকে হটেন মানব আবুহানি বা রাস্তা চলে যার কথা বলেন আপনি ভাবে অনুষ্ঠান তিনি দেহের মধ্যে শহীদ হয়ে গেছেন নিঃফয় মারা গেলেন এইসব ছিলামতগুলো গোনা আছে আর যেমন ইসলামী ব্যাংকের লাভ ইসলামী লাভ খেয়ে দিতে শুধু কিন্তু সে বুঝবে না সে বুঝবে আলোচ খেয়ে দিতে জীবনে না স্কুল ফেঁকে ফেঁকে এইগুলোর পরে যে লোকগুলো না সেই লোকগুলোকে সুত্র বানাবে আমাকে এক পত্রিকা প্রশ্ন করছিল এখন খারাপ তো কেন আসে সেটা অন্যায়কারী তার কি আছে অনুভূতি আছে অন্যায় শ্রুতির সাথে জড়িত যে কোনো নাম ধারী ইসলাম ব্যক্তির যে আছে সেটা কোনোদিন তোমাকে না কিন্তু সুখ ফেত্রে বলে মনে করে না তোমার এই দিককে লক্ষ্য করলে এটা আরো মানুষ কথাটা এইখান থেকে আসছে যেমন ভেদা করে অনেক মাথা মাথি করা হয় তাড়াতাড়ি করা হয় উত্তিত্ব নেই এটা ভোটানো হয় এটা এক ধরনের ভেদা আর বেটার থেকে তোবাদ সম্পর্কে এলে ডাক্তার কোন মানুষ অন্ধকার থাকবে দুনিয়ার অনেক কিছু থাকে আল্লাহর বিধান থাকে না এটা গ্রহণযোগ্য না জানতে হবে আল্লাহর বিধান করতে হবে আন্দোলন কেন করবেন বাংলার চাষ কেন করবেন যেটা গভর্নমেন্ট সহিকার করবেন এটা আল্লাহ চান তারা রুম যেত ওইটুক যদি বানাওয়া লোকদের বানানো সে ছেড়ে দাও বাদ দাও তাহলে এই ধরনের পরিবারটা আবিষ্কার করা যাবে না তিন নম্বর যারা এখনো সরকার দেশের দেয় তারা তাড়াতাড়ি দিয়ে ফেলবেন কারণের সর্বশেষ টাইম উত্তাহ টাইম ঈদের নামাজে দেওয়ার ঈদের হওয়ার হয়ে গেল পরে হইল দিতে হবে কিন্তু আপনি এক ডিভিশন পাইবেন দ্বিতীয় যখন হবে আপনি ডিভিশনটা মিস করবেন কেন রমজানে চেষ্টা করেন পরিমান তারা তো দিবে যাতে নিশা পরিমাণ নেই তারাও দিবে এই জন্য দিবেন এ তারা রোজার ভুল কমা গরিব মানুষের রোজার ভুল মাফ করা দরকার যাতে তো রোজা পরিমাণে ভুল হয়ে দশ জন সে আর পেয়ে সে এক কোটি रमजाने किए एडभ बचर पुरा गाए बचर पुरे जाए আপনার দেখা দাঁড়িয়ে এক লাখ টাকা এই ভাবে? আমাদেরকে বোনার থেকে বাঁচানোর জন্যই আমরা এই ব্যবস্থা করতে দেখা অ্যাডভান্স করো কিন্তু দেরি করো না আজ অ্যাডভান্স করা যায় কিন্তু দেরি করলে তারা যত পাক্তায় করা যায় পরিশোধ করে এই গেল হল তিন নম্বর কথা চার নম্বর কথা যখন চার দেখা যাবে না বলে কাটায় পুলো এই রাস্তার ইবাদ অনেক মূল্যে তো ইবাদ করে আল্লাহ তাহলে তাকে যায় তারপরে কায় যেদিন সব মানুষের দিল মুদ্রা হয়ে যাবে না তার অনুভূতি করতে পারা অনুভূতি করতে চাই করতে না চাই করতে হারাম করতে হারাম পার্থ করতে পারা বেশ এদের অনুভূতি এক জমান আসবে মানুষের অনুভূতি থাকবে না সব সমাজ থাকবে সব দেখুন সফল জনত পড়ি পুরানি বিকির করি তাই বলে দুনিয়াতে একদম সব মন বাধা হয়ে থাকবে তার মুখে কখনো আসি দেখা যাবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন नदीन उन्हीं भला कि আমাদের তো কোনো ঠিকই করো ভালো তো মাঝে মধ্যে কি করো হাতি খুঁজুর কর শরীর মধ্যে থাকে হাতি খুঁজুর করো তা কোনো উম্ম নৈরাজ না হয়ে যায় এগুলো সঙ্গেও কি করতাম দিদিদের সাথে কি করতে আজ কি বলছি সব সময় একদম বন্ধ হয়ে থাকেন নাই ওই দায় বন্ধিত রাখতে আমার খাবারিটা আমার খাবারিটা আমার খাবারে উঠতাম আমি এখন দেশ থেকে মুখের নাই আমি আল্লাহ রচু আপনি আমাকে এখন উঠতেন ঠিক আছে বলতো আমি তোমার উগ্রা দি বল আমি তোলা যাবো আমার চলে যাবে রাস্তা যায় সে তো চলে যাবে না আমার চড়া যাবে তারা বাড়িতে ঘাব হলো দয়া করে না আপনার কি মানুষের বাচ্চা না অন্য কিছু বাচ্চা বুড়ো হয় লোকটা এই কথা ধরতে বলা না ভুল একটা বৈধ तो बोलते है तो दुनिया केमारेखा दिए एक बंडी दिए अल्लाह ईद बंडी आ ঈদ আপনি যার কথাই তার বললে আপনি পুরুষ মানুষ হয়ে স্বর্ণের ট্যাম্পেন স্বর্ণের এই মতামতের জন্য যায় ঈদ পালে তা আপনি স্বন্দ করে আসবেন মানে আপনি রেশম সিল্ক পরের ঈদ দাসটা ঈদ বলে আপনি আল্লাহ আমাদের সিনেমার মধ্যে কি করতে হবে ঈদ করতে হবে খুশি প্রকাশ করতে হবে হ্যাঁ ছেলে মিলে আত্মীয়দের হাজিয়ে এত তারা আপনাকে আল্লাহ অস্বীকার করবেন আল্লাহর দাওয়া অস্বীকার আল্লাহ পাও তা রোজা রাখবে রোজা রাখা বস্তি ঈদের দিন দেখার কারণে কি হয়ে গেল আসল কথা তো নামাজা দু আসল কথা আল্লাহ হুকুম আসল কথা কি আল্লাহ হুকুম নামাজ এখন আপনি বলতে চান আসল সামনে এখন উপায় মধ্যে আপনাকে বলেন সোটার ধর এখন নামাজ পুরো এখন নামাজ ছেড়ে দিয়ে ওই লোকটাকে ধরা দুটা করে আল্লাহ নামাজ তোর বলতা লে তাহলে দেবে আর তোমার দেখেন একই নামাজ একশো ইবাদত আর ছেড়ে দেওয়া কি বাজার রুদা রাখা না রাখাই বাজার একটা বাইক নামাজ নামাজ না হাসি থেকে আল্লাহ করতে আজ দিলা চলে যাবো বড় যাবো আপ দেখলো মি তো হসে কোনো কাজ নেই আট তার আল্লাহ মিলে বললো কাজ কিছু তো নয় তারা রায় আট তার মি যাবে তখন গুপ্তি কাজ দেখ তো বকা আমি লাখ রাখা তো রয়ে গেল আল্লাহ এক লাখ থেকে বেশি দফা দেখেন একশো বাইতুল্লাহ নেওয়ার পর এবার আরো সময় বাইতুল্লাহ নেওয়ার তারপর দেখ গেল মন দিদি ছিল আল্লাহুল্লাহ মূল জিনিস কিছু ঈদ করা যাবে আপনি কি বললেন বেবদ্ধ হয়ে গেল আজকে ঈদ তাদের খেলা তবন সাবার সব কোন নেই আজকে সব আছে এগুলো সব উপ এর মধ্যে দিয়ে এই মন্দির মধ্যে আপনি স্থান খড়া কাটা আপনি যতটা উপহার দেয় সব কিছু তো এটা পাঁচ নম্বর সব কথা কি এই সময়টা একদিন তো तो नंबर है जमातुल बेदर को लिखा हां एक बड़ा नंबर है चलिए तीन नंबर है तोराhetra नगर प्रेम नहीं तापेती है तीन नंबर है जीके रास्ते जैसे ताबू तो ओ रास्ते हां हां पांच नंबर है अल्लाहवा की इत्तेसन लिख यदि इच्छा मतलब ये है बाउंड्री है सीमा रखा है इन मोटे थके की पावे থেকে করবেন ঈদের বাকি বসরা বলার যেরকম বোতল করতে হয় ইজে যে বোতল করতে হয় মেদাশ করতে হয় উত্তম লেবাস করতে হয় উত্তম নূতন থাকলে ভালো নূতন করে জরুরি না উত্তম লেবাস করতে হয় আকর্ণ করবো লাগাই হয় তকির আস্তে আস্তে করতে পারতে আসতেন সামনে দিয়েছি এক রাস্তা আসবেন আর এক রাস্তায় যাবেন আছে নামাজ কর্মের कठिन बैठनी बस मुखे बस दुखदारक एम घटना देखा লোকেরা সুস্থ করেছিলাম করে গুমরা হয় আপনারা গোমরা হয় মুখে পড়া যায় তারপরে ঈদের ঈদের মুসাফা মোহান আমাদের দেশে ঈদের নামাজের পরে মহানাকা পোলা করে দেখান আমার দেখান একটা সুন্দর তুলা পুলি করতে হবে আমিও ঘোষণা করেছি আমি তো কোনো কিন্তু সাক্ষাৎ সুন্দর কোনো সালাম মুসবা হালাম মুসভা আর অনেকদিন পর দেখা হলো দু মাস ছয় মাস পরালাম মুসাফার সাথে কুলাগুলি আর ভিতরে মহানাটা একবার বুক লাগায় আর তাহলে ভুড়ি আসে এরা ভরি তিনবার করে তিনবার করেই বল তার একবার হয় এটা ইন্ডিয়ার কোন কিছু না এটা তাছাড়া বলল হা আমাদের কি হয় তুদের দেখা হয় দুপুরকে বাকি আসছে তাই করছে নামাজ হয়ে গেল শুদ্ধ হয়ে গেল এখন করতেছেন কেন কারণের শূন্য আমি ভুলের মধ্যে আছি এই জন্য এই ভুল চালু হয়ে গেছে ব্যবসা আলোচনা করে আমাদের অঞ্জিনাল ফরিয়ার্থীরা উল্টা ঠিক করতে হবে এটার উদ্দেশ্য কেন তোমার ফুট্রা আসছেন এই কথাগুলো জানার জন্য ভুল সংশোধন করার জন্য ডাক্তারের কাছে কেন থাকবে চিকিৎসা জন্য বেশ কাছে কেন আসবেন এই গলত মাত্রা এগুলো রুহানি রোগ সেই রুহানি রোগে চিকিৎসা করা বেশ বেশ আল্লাহ তালা আমাদের সকলকে এইসব কথার পর আমাদের করে একটু বলেন